আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে বিশ বাংলার দর্শ অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে সুস্থতা ও অসুস্থতা এরপর মধ্যে আমরা আলোচনা করছিলাম পরিচ্ছন্নতা এবং পবিত্রতা বিষয়ে রসল্লা সাল্লা সাল্লামের নির্দেশনা রসল্লাহ সাল আলি আসসালাম আমাদেরকে প্রাকৃতিক প্রয়োজন মেটানোর জন্য ঘর যেটাকে আমরা টয়লেট বা বাথরুম বা পায়খানা বলি এই ধরনের কিছু ব্যবহার করতে শিখিয়েছেন তিনি ব্যবহার করেছেন এরকম একান্ত বাধ্য হলে এমন জায়গায় যেতে হবে যেটা মানুষের ব্যবহারের জন্য নয় একদম বিজন কেউ দেখতে পারে না তবে সর্বাবস্থায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে সময় দর্শক পেশাব থেকে পবিত্র না হলে নিজের দেহকে পোশাককে পবিত্র না করলে কবরে আজাব পেতে হয় এটা আল্লাহ রুস্লাম অন্য হাদিসে আরও বিস্তারিত জানিয়েছে তিনি দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ দাঁড়িয়ে বললেন ইন্না হুমালয় ও আদাবান এই কবরে যারা আছে তাদের আজাব হচ্ছে অমায় আজি কাবির তারা খুব কঠিন বিষয়ে আসলে আজাব হচ্ছে না বিষয়টা তাদের জন্য খুব সহজ ছিল কিন্তু মূলত গোনা হিসেবে খুব বড় গোনা সেটা কি একজন পেশাব থেকে পূর্ণ পরিচ্ছন্ন হতো না আর একজন মানুষের এর কথা এর কানে লাগিয়ে কানভারি করে মানুষের ভিতরে শত্রুতা মানুষের ভিতরে হৃদ্ধতা নষ্ট করত শত্রুতা তৈরি করতো সম্মান দর্শক এ কাজ দুটো আমাদের দৃষ্টিতে কঠিন নয় একা কাজ দুটো বর্জন করাও খুব কঠিন নয় কিন্তু গোনা হিসেবে কাজ দুটো অনেক বড় আর যদি আমরা পরিচ্ছন্নতা বিষয়ক রসুল্লা সাল্লা এই নির্দেশগুলো মানতে পারি তাহলে আমরা শুধু আল্লাহর রেদামন্দি জান্নাত কবরের আদাব থেকে মুক্তি পাব এটাই নয় আমরা দুনিয়াতে সুস্থতা পাব। দুনিয়ায় অনেক মানুষ আছেন পরিচ্ছন্ন খুব সুন্দর স্মার্ট পোশাক পরা কিন্তু প্রাকৃতিক প্রয়োজন মেটানোর পরে পবিত্র হননি তার গায়ে ময়লা লেগে আছে হয়তো তিনি গোসল করে একসময় পরিচ্ছন্ন হবেন কিন্তু তার আগেই এই দেহের বর্জ্য দেহের গায়ে লেগে থেকে তার ভিতরে বিভিন্ন রোগ ছড়িয়ে দিতে পারে আর মুমেন দরিদ্র হন ধনী হন শিক্ষিত হন অশিক্ষিত হন তার দেহে কোনো ময়লা লেগে থাকে না এভাবেই তিনি তার সুস্থতার একটা দিক নিশ্চিত করতে পারেন সমান্ত দর্শক রসুল্লা সাল্লা যে জীবন ব্যবস্থা দিয়েছেন তার সন্ন্যদ আমাদেরকে যেটা শিখিয়েছে তার আর দিক হলো পানাহারের ভিতরে ভারসাম্য মানুষ সুস্থ হয় অসুস্থ হয় একটা অল্প অপরিচ্ছন্নতা আর পরিচ্ছন্নতা কেন্দ্রিক জীবন জীবনযাপন করে নোংরা থাকে এর মাধ্যমে মানুষের অসুস্থতা তাড়াতাড়ি আসে সুস্থতা নষ্ট হয় আর একটা হলো তার পানাহারের অনিয়ম অনিয়ন্ত্রণ অথবা ক্ষতিকর বিষয় পানাহার করা পানাহারের নিয়ম লঙ্ঘন করা অতি ভোজন করা অথবা খুব বেশি ক্ষুধাই কাটানো এগুলো সবই রসল্লা সাল্লাহ সাল্লাম আমাদেরকে নিষেধ করে দিয়েছেন অতি ক্ষুধাই থাকা সেটা আমাদের অলসতার কারণে বেকারত্বের কারণে এটা রসল আসাল্লাম যে ভালো নয় তা বলেছেন কোন মানুষ যদি ক্ষুধার্থ থাকে তার প্রতিবেশী খেয়ে থাকে তার ইমান পূর্ণ হবে না রসল সাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন আর ক্ষুধা থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়া চাইতে শিখিয়েছে আমরা যেন অন্তত ক্ষুধাই না থাকি আমাদের এমন না হয় যে খাওয়ার অভাব হচ্ছে এদিকে নিজেদের চেষ্টা করতে হবে আল্লাহ করতে হবে আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহাম দোয়া করতেন আল্লাহ আমি আপনার কাছে ক্ষুধা থেকে আশ্রয় প্রার্থনা করছি কারণ ক্ষুধা নিয়ে শুয়ে থাকা ক্ষুধা নিয়ে বাস করা এর চেয়ে খারাপ আর কিছু নেই সময় দর্শক ক্ষুধার বিপরীত রয়েছে অতিভোজন। খাদ্য আমাদের দেহের পুষ্টির জন্য খাদ্য শুধু মুখের মজার জন্য নয় মানবীয় প্রকৃতি খেতে চায়। আল্লাহ মানুষের ভিতরে যত জাগতিক প্রকৃতি দিয়েছেন সবই মানুষের কল্যাণে খাওয়ার লোভ সম্পদের লোভ দাম্পত্য সংঘীর লোভ সন্তানের প্রতি মোহ সবকিছুই আল্লাহ তালা আমাদের দিয়েছেন এই দুনিয়ায় টিকে থাকতে দুনিয়াটাকে সুন্দর বসবাসযোগ্য করতে আগামী প্রজন্মকে দুনিয়াতে সুন্দর রেখে যেতে। কিন্তু এই প্রাকৃতিক আকর্ষণগুলো যদি দিয়ে আকর্ষণ সীমালংঘনের পর্যায়ে যায় তাহলে আমাদের ক্ষতি করে যেমন খাদ্য ভালো লাগছে খেয়েই চলেছে খেয়েই চলেছি আমাদের দেহ অসুস্থ হয়ে যাবে গণমাধ্যমে বিজ্ঞাপনের অশিলাই আমরা শুধু খাবারের বিষয় দেখি আর কিশোর যুবকেরা শুধু খেতে চায় পুষ্টিকর কত পুষ্টি এত পুষ্টি ইত্যাদি খেতে খেতে আমাদের নতুন প্রজন্ম অসুস্থ হয়ে যাচ্ছে কারণ সুরশুরে দিয়ে খাদ্যের প্রতি আকর্ষণকে বাড়িয়ে আমাদের শুধু খাওয়া আর খাওয়ামুখী করলে আমরা অসুস্থ হয়ে যাব। ঠিক তেমনইভাবে সন্তানের প্রতি আকর্ষণ যদি সীমালঙ্ঘন করে স্ত্রীর প্রতি আকর্ষণ সীমালঙ্ঘন করে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সীমা করে সুশুরি দিয়ে আমাদের কশ্লতায় নিপতিত করা হয় তাহলে আমাদের মানবতা ধ্বংস হবে আর তাই তো রসোল্লাহ সালাম আমাদেরকে পানাহারের ব্যাপারে মূলনীতি শিখিয়েছেন যদি আমরা এটা গ্রহণ করি আমরা অবশ্যই সুস্থতার আশা করতে পারব আল্লাহ রসুল সাল্লাম বলছেন মা মালা এবনু আদম বেআরাম মিনবাত আদম সন্তান যত বস্তা যত পাত্র ভরে এর ভিতরে بيتر چه خراب باستا باترو عرقی چويني. بحسب مرئن لقيماتن يقيم نسولبه. ایک جون منوش که دوشه به اتای جتشتو. جه کوئی لکمه که لے جتشتو که لے تار پوشت شستو تا نشیتای. فا احدكم نفسهو فثلث لطعام وثلث لشراب وثلث لنفس. যদি কারো খাওয়ার লোভ এতই প্রবল হয় ঠেকাতে পারছে না তাহলে সর্বোচ্চ সীমা কি তার পেটের তিন ভাগের এক ভাগ খাদ্য এক ভাগ পানীয় জন্য আর এক ভাগ শ্বাস জন্য রেখে দেবে সমাজ দর্শক আমরা অনেক সময় মনে করি তিন ভাগের এক ভাগ খাদ্য এক ভাগ পানীয় এক ভাগ শ্বাস এটাই বোধহয় সুন্নত নিয়ম না এটা খুব বেশি লোভ সর্বোচ্চ সীমা সুন্নাৎ নিয়ম রসুল্লাহ সালাম শিখিয়ে দিয়েছেন যে যেটা তোমার পুষ্টি সুস্থতা নিশ্চিত করবে এটা খুবই সহজ আমরা জানি আমার পরিশ্রম আমার কর্মসহ আমার কত ক্যালোরি খাদ্য দরকার কি পরিমাণের খাদ্য দরকার কি খাদ্য খেলে আমার সুস্থতা নিশ্চিত থাকবে ওজন বৃদ্ধি হবে না ওজন কমে যাবে না আমার সুস্থতা নিশ্চিত হওয়ার জন্য কত ক্যালোরি খাদ্যের প্রয়োজন কোন কোন প্রকারের খাদ্যের প্রয়োজন আমরা সহজেই জানতে পারি এইটুকু খাওয়াটাই হলো রসুলের জন্য লুকাইমা ইউকিম নাসুলবা। এতটুকু খাদ্য যা তার শারীরিক সুস্থতা পুষ্টি নিশ্চিত করবে আর এভাবে যদি আমরা চলতে পারি তাহলে পারে অবশ্যই আমাদের বর্তমান যুগের আধুনিক সভ্যতার অধিকাংশ রোগ থেকে আমরা রক্ষা পাওয়ার আশা করতে পারি সময় দর্শক রসল্লাহ সাল্লাহ সাল্লাম পানাহারের অনেক আদব দিয়েছেন সুন্নত অর্থ আগেই আমরা দেখেছি রসল আসাল্লাম যে কর্মকে যতটুকু গুরুত্ব দিয়েছেন সেই কর্মকে ততটুকু গুরুত্ব দেওয়ার এটার নাম শূন্যত আমরা যদি রসুল্লাহ সাল্লাম করেছেন অল্প গুরুত্ব দিয়ে আমরা সেটাকে বেশি গুরুত্ব দিই আর যেটা বেশি গুরুত্ব দিয়েছেন সেটা কম গুরুত্ব দিই গুরুত্বগতবিধা আতে আমরা নিপতিত হব কারণ রসুল্লাহ সাল্লাম যেটা করেছেন ঠিক সেইভাবে সেই পদ্ধতিতে তার পরিমাণ গুরুত্ব দিয়ে করাটা শূন্যত শূন্যতের ব্যতিক্রম কিছু যদি আমরা করি সেটা হয়তো কখনো বৈধ হতে পারে রসুল্লাহ নিষেধ না করলে তবে সুন্নতের ব্যতিক্রম পদ্ধতিটাকে যদি আমরা দিন তাকুয়া মনে করি দিনের ভিতরে মনে করি তাহলে কিন্তু আমরা বিধাতে নিপতিত হব সুন্নতকে অবজ্ঞা করার অপরাধে নিপতিত হব সমস্ত দর্শক পানাহারে আমরা কি করি পানাহারের ক্ষেত্রে আমরা অনেক বিষয় আছে যেগুলো রসুল্লাহ অত গুরুত্ব দেননি অনেক বেশি গুরুত্ব দিই আর যেটা রসুল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন এটা আমরা গুরুত্ব কম দিয়ে ফেলি রসুল্লাহাম সোফরা দস্তর খানের উপরে খাবার রেখে খেতেন কিন্তু তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সীমিত খাওয়া অল্প খাওয়ার এটা সুনাত বেশি গুরুত্বপূর্ণ কারণ তিনি নিজে করেছেন করতে নির্দেশ দিয়েছেন ব্যতিক্রম করলে আপত্তি করেছেন তাহলে এটা গুরুত্ব বেশি কিন্তু এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না খাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব হলো পরিমিত খাওয়া অল্প খাওয়া অতিভোজন না করা এগুলো কিন্তু আমরা দিনদার মানুষেরাও সেই গুরুত্ব দিচ্ছি না যে গুরুত্ব আমরা অন্যান্য বিষয়গুলোকে দিচ্ছি সময়ত দর্শক কাজেই আমরা যদি রসুলল্লা সাল্লাহ সাল্লামের সন্ন্যতকে ঠিক রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কর্ম আচরণ সাহাবিদের বাস্তবায়ন থেকে শিখতে পারি তাহলেই সত্যিকারের সুন্নতের ফায়দা বরকত লাভ করতে পারব সময়ত দর্শক পানাহারের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল আলী আসসালাম আরো অনেক মূলনীতি আমাদের দিয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতি হলো ক্ষতিকারক কোনো কিছু খাওয়া যাবে না পান করা যাবে না জাগতিক বিষয়ে পানাহার বাড়িঘর চাষবাস লেনদেন চিকিৎসা এক্ষেত্রে মূল হলো বৈধতা যতক্ষণ না শরীয়তের নির্দেশনার আলোকে কোনো কিছু অবৈধ বলে প্রমাণিত হয় আর এর জন্য অনেক নতুন খাবার আবিষ্কার হয় পানীয় আবিষ্কার হয় যেটার ভালোমন্দ বুঝতে না পেরে অনেক সময় ওলামাহরাম বৈধতা দান করেন যে কোনো ক্ষতি তো কোনো শরীয়া নিষিদ্ধ বিষয় পাওয়া যাচ্ছে না বৈধ ও কিন্তু পরবর্তীতে তার ক্ষতি যখন নিশ্চিত হয় প্রতি যখন সুনিশ্চিত হয়ে যায় তখন এটা অবৈধ বলে ওরা নির্দেশ দেন সময় হলো বিরতিতে যাওয়ার সমাজ দর্শক বিরতির পরে আমরা বিষয়টা আলোচনা করব তো তখন আমাদের সাথেই থাকুন আলাইকুম ও রাহমতুল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 प्रोधी शुक्रबर राध तोष थाए आप्पुनो शंप्रचार शकाल शाड़े आठ टाए बांगलादेशे, पीस्टिवी बांगलाए The students of Islamic International School, welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu to be with them n u s l i m i'm so blessed to be with them i don't know about you i know about me i'm proud cuz i know everywhere i see on tv people talking treasure about the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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ ওয়ারহমতুল্লাহ সমস্ত দর্শক আমরা আলোচনা করছিলাম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 যে কোনো ক্ষতি তো কোনো সরিয়া নিষিদ্ধ বিষয় পাওয়া যাচ্ছে না বৈধ মুবাহ কিন্তু পরবর্তীতে তার ক্ষতি যখন নিশ্চিত হয় ক্ষতি যখন সুনিশ্চিত হয়ে যায় তখন এটা অবৈধ বলে ওলা মায়কেরা নির্দেশ দেন যার ভিতরে ধূমপান যেমন ধূমপান প্রথম প্রথম যখন পাঁচ ছয়শো বছর আগে এটার উদ্ভব ঘটে অনেকেই বলেছেন মুবাহ এটা তো না কিছু না কিন্তু যখন এগুলোর ক্ষতি নিশ্চিত হয়েছে দুর্গন্ধ শরীরের ক্ষতি দেহের ক্ষতি অর্থের ক্ষতি অপচয় ওলামায়েরাম এটাকে অবৈধ বলে ঘোষণা দিয়েছেন এবং এটাই ইসলামের মূলনীতি সময় দর্শক ঠিক অনুরূপভাবে বর্তমান সময়ে অনেক কিছু প্রচার করা হচ্ছে এনার্জি ড্রিঙ্কস নামে বা বিভিন্ন খাদ্য পানীয়র নামে যেগুলোর ক্ষতির দিকটা নিশ্চিত হয়ে গেছে এগুলো আমাদের বর্জন করা জরুরি সবচেয়ে বড় ক্ষতিকর বিষয় হল মাদক দ্রব্য মাদক পানীয় আল্লাহ তালা এটা হারাম করেছেন আল্লাহ কোরআন করে এক জায়গায় বলছেন এস আলকে আনিলি হিমা ইতমাস ও ইতুমা আকবর মানুষেরা আপনাকে মদ এবং জুয়ার সম্পর্কে প্রশ্ন করছে আপনি তাদেরকে বলেন এই দুটো বিষয়ের ভিতরে অনেক পাপ আছে আবার এর ভিতরে মানুষের উপকারও আছে তবে এর পাপ উপকারের চেয়ে অনেক বেশি আর এটাই হলো ইসলামে হালাল হারামের একটা মৌলিক নীতি অনেকে বলেন এটা তো অনেক উপকার আছে উপকার উপকার উপকার বৈধতার নিশ্চিত কারণ নয়। যদি এবং এবং ক্ষতি ক্ষতি ভিতরে বেড়ে যায়। তখন আল্লাহ সেটা নিষেধ করেন আল্লাহ নিষেধ করেছেন এবং ওলামেকেরাম এই মানদণ্ডের উপরেই নিষেধ করেন সম্মান দর্শক আর এই জন্যই অন্য আয়াতে আল্লাহ তালা মতকে হারাম করে দিলেন কিছু কল্যাণ আছে জোয়ার ভিতরে কিছু উপকার আছে হয়তো মানুষের সেবার জন্য জুয়া ব্যবহার করা হচ্ছে কিছু কল্যাণ মদের ভিতরে আমরা পাচ্ছি হতে পারে সুস্থতা অথবা রোগের কোনো উপকারে রাখতে পারে রাখতেই পারে আল্লাহ তো এটা বলেননি কোনো কল্যাণ নেই আল্লাহ নিশ্চিত করে বলেছেন কিছু কল্যাণ আছে তবে কল্যাণের সে অকল্যাণ অনেক গুণ বেশি আর এজন্যই আল্লাহ তালা এটাকে হারাম করে দিয়ে বলছেন ইনাম আল খামরু আল মাইসির সবুল মদ জুয়া বিভিন্ন প্রকারের জুয়া এগুলো শৈতানের অপবিত্র কর্মনা করো শয়তান তো চাই এই মত জোয়ার মাধ্যমে তোমাদের ভিতরে শত্রুতা বিদ্বেষ অশান্তি তৈরি করবে এবং তোমাদেরকে আল্লাহর জিকির এবং সলা থেকে সরিয়ে দেবে মদ খেয়ে মাতাল হয়ে যাবে মাদক হয়ে যাবে আল্লাহর জিকির মনে থাকবে না মানবতাই মনে থাকবে না কে আপন কে পর চিনতে পারবে না পশুত্বের পর্যায়ে চলে যাবে আর এজন্যই মদ এবং মাদক দ্রব্য ইসলামে কঠিন ভাবে হারাম করে হয়েছে আল্লাহ রসুল সালাম বলছেন যা অনেক কেলে মাদকতা আসে তার অল্পও হারাম কাজেই মদ বা কোনো মাদক দ্রব্য যা অল্প বা বেশি ব্যবহার করলে মানুষ তার মাদক হয়ে যায় অর্থাৎ মানুষ তার স্বাভাবিক বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে মাতাল হয়ে পড়ে এই রকম সকল দ্রব্য পানীয় ইসলাম হারাম করেছে দর্শক বর্তমান সভ্যতায় আমরা দেখি মাদক দ্রব্য অনেক দেশে অবৈধ শাস্তিযোগ্য অপরাধ মৃত্যু মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করার পরও মদকে তারা বৈধতা দিয়ে দিয়েছে মদ আসক্ত অ্যালকোহাল ডিপেন্ডেন্স এই অ্যালকোহলিজমের কারণে যত সম্পদ ধ্বংস হচ্ছে পরিবার ধ্বংস হচ্ছে এবং মানুষের জীবন ধ্বংস হচ্ছে এটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বা মাদক দ্রব্য হিরোইন কোকেন গ্রহণের কারণে হচ্ছে না তাই ইসলাম মূল জ্বর কেটে দিয়েছে আর এজন্যই মদ পানের শাস্তির ব্যবস্থা করেছে আর আল্লাহ রসুল সাল্লা বলেছেন লাহু বেল খামি সারে বাহু সাকিয়াহু আল মাহমুদ ইহি ওল হামেল মদের কারণে আল্লাহ যে মদ পান করে যে মদ পান করায় ওয়েটার যে ব্যক্তি মদ বানায় যে ব্যক্তি মদ বিক্রি করে যে ব্যক্তি মদ বয়ে নিয়ে যায় ক্যারি করে যার কাছে বয়ে নেওয়া হয় এবং মদ বিক্রির টাকা মূল্য যে খায় সবাইকে আল্লাহ আনুত করেছেন অভিশাপ করেছেন সময় দর্শক মুসলিম সমাজে এখনো মদের প্রতি মাদক দ্রব্যের প্রতি ঘৃণাটা আছে আর এজন্যই আমাদের মুসলিম সমাজে মাদক আসক্তি অনেক কম তবে ইমানি চেতনা লুপ্ত হলে কোনো আইন করেই কিন্তু আর ঠেকানো যাবে না কাজেই যদি আমরা আনস না নির্দেশিত এই ক্ষতিকারক দ্রব্য পান বা আহার করা বর্জন করতে পারি তাহলে অবশ্যই আমরা সুস্থতার আশা করতে পারি তবে আমাদের মনে রাখতে হবে আমরা আল্লাহর দিন পালন করি সুস্থতার উদ্দেশ্যে নয় সুস্থতার উদ্দেশ্য আমাদের মূল হবে না এবাদতের উদ্দেশ্য আমাদের সবচেয়ে বড়ো হবে আর এবাদতের উদ্দেশ্য নিয়েই আমরা কর্ম করবো আমরা সব পাবো আমাদের আত্মা প্রফুল্ল হবে তবে দুনিয়াবি ফায়দা আমরা এমনিই পেয়ে যাবো সমস্ত দর্শক শারীরিক সুস্থতার আরেকটা জরুরি বিষয় রসল আসাল্লাম আমাদেরকে দিক শিক্ষা দিয়েছেন সেটা হলো অজু গোসলের নিয়মিত বাস্তবায়ন নিয়মিত অজু করা বারবার অজু করা নিয়মিত গোসল করা বিভিন্ন সময়ে গোসল করা অন্তত জমারের দিনে গোসল করা এভাবে পরিচ্ছন্ন এবং পবিত্রতা একই সাথে আল্লাহ রসুল সাল্লা আমাদের দিয়েছে আমরা অজু করব অজু করে কোন অঙ্গগুলো ধুই যেগুলোতে সাধারণ ময়লা লাগে যেগুলো কাপড়ের বাইরে থাকে সাধারণত আর এগুলো যদি দিনের ভিতরে পাঁচবার দশ বার আমরা এইভাবে ধুই সুন্দর করে অজু করি আমরা ওজুর সবাবের পাশাপাশি আমরা দৈহিক সুস্থতা মানসিক সুস্থতা অর্জন করতে পারবো সময়ত দর্শক রসল্লা সাল্লা অজুর সাথে সাথে মেসোয়াকে গুরুত্ব দিয়েছেন প্রত্যেক অজুর সাথে মেসোয়াক করতে বলেছেন প্রত্যেক সালাতের সাথে মেসোয়াক করতে বলেছেন তিনি নিজে সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগে বারবার দিনের ভিতরে মেসোয়াক করতেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ফাম রব মেসোয়া করলে দাঁত পরিষ্কার করলে এর মাধ্যমে মুখ যেমন পবিত্র হয় আল্লাহ তালা ঠিক তেমনই খুশি হয়ে যান সমাজ দর্শক আমরা অনেক সময় মেসোয়াখের ব্রাসের ভিতরে পার্থক্য করি এটা কিন্তু ঠিক শুননার নির্দেশনার মধ্যে পড়ে না কারণ সেওয়াক মানে ফাম শব্দটা এটা যে কোনো লাঠি জাতীয় জিনিস যে মুখ পরিষ্কার করা হয় এটা যদি রসুল্লাহ সাল্লামের মতো কাঁচা ডাল দিয়ে হয় এর থেকে আমরা অনেক ফায়দা পেতে পারি কিন্তু শুকনো ডাল ব্যবহার করব এটাই করতে হবে এটাতে সব হবে আর ব্রাশ পেস্টে সব হবে না এটা কিন্তু উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল পরিচ্ছন্নতা কাজেই এ ব্যাপারে আমাদের সচেষ্ট হতে হবে সচেতন হতে হবে কাঁচা মেসোয়াকের ভিতরে অনেক ফায়দা থাকে কাঁচা ডাল কেটে নিয়ে মুখে যে রস দেয় নিম অথবা আরাগ এগুলো অনেক সময় দুষ্প্রাপ্য হয়ে গেছে আধুনিক সভ্যতায় শুকনো ডাল ব্যবহার করা আর প্লাস্টিকের ডাল ব্যবহার করা এটার ভিতরে তেমন কোনো পার্থক্য নেই কাজেই আমাদের হাতের নাগালে মুখ পরিষ্কার করার যে কোনো দ্রব্য দিয়ে মুখ পরিষ্কার করলেই এই শূন্যত আদায়ী হবে এবং আমরা জাগতিক পুরস্কারও পাব সমাজ দর্শক এখানে আবারও আপনাদের মনে করিয়ে দি যে একজন বিশ্বাসী অবিশ্বাসী আস্তিক নাস্তিক, মুসলমান সবাই দাঁত করেন পরিষ্কার করেন তবে এবং যিনি নন তার ভিতরে পার্থক্য আছে যে ব্যক্তি মোমেন নন তিনি দুনিয়ার জন্য মুখ পরিষ্কার করার জন্য দুর্গন্ধ দূর করার জন্য করেন এই ফল তিনি পান কিন্তু মোমেন রসুল্লাহ সাল্লামের সন্ন্যাত হিসেবে করেন আল্লাহর কাছে স্বভাব পাওয়ার জন্য করেন এ কারণে তিনি তার আত্মার উন্নতি পান তার স্বয়াব বৃদ্ধি পায় আল্লাহ তার উপরে খুশি হয়ে যান আর জাগতিক ফল তো অবশ্যই পাবেন আমরা কেউ শুধু জাগতিক ফলের কথা চিন্তা করে এবাদত না করি তাহলে যাব যাবো কাছে স্বয়াব পাবো না সম্মানত দর্শক পানাহারের পাশাপাশি নিয়মিত পবিত্রতার পাশাপাশি বেশি বেশি সময় অজু অবস্থায় থাকতে আল্লাহ রসুল সালাম নির্দেশ দিয়েছেন এতে পরিচ্ছন্নতা বাড়ে অজু চলে গেলে অজু করি বার বার করি সম্ভব হলে যদি পানি দেহের ক্ষতি না করে একান্ত শীত না হলে অজু অবস্থায় থাকা আল্লাহ রসুলাম উৎসাহ দিয়েছে বিশেষ করে ঘুমাতে যাওয়ার আগে উজু করা সমান্ত দর্শক ঘুমাতে যাওয়ার আগে অজু করার বিষয়ে রসুল্লাহ সাল্লাম বিশেষ নির্দেশনা রয়েছে এ পর্বে আর আলোচনা করতে পারছি সময় হয়ে গেল আমাদের শেষ করতে হবে পরবর্তী পর্বে ইনশাল্লাহ এ বিষয়গুলো আলোচনার আশা রাখি আল্লাহ তালা আমাদের ভালো রাখুন এ দোয়া করে আজকের পর্ব শেষ করছি وصلى الله على محمد النبي الامي وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك <تصفيق>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 भलो भाव बुझ्वार की ज्ञान रखा जरूरी जानते होले देखुन, उलम कुरान और इदर्श प्रति रविवार रे आठ टेब सम्प्रचार सकाल सार्लाशे इसलिए সংশোধনের জন্য সমাজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে কি কি আদাব সমাজকে দিতে হবে কল্যাণ সাধনের জন্য যখন দুজন মুসলিম করবে তার মূলনীতিটা জানতে হবে মনটা বড় করতে হবে মতান্তর থাকতে পারে কিন্তু যেন মানান্তর না থাকলে একমাত্র क्यों गुरुत्वपूर्ण जान देख इी समाज गुरु बृहस्पतिवार सन्ध्या साढ़े पांच सम्प्रचार सकाल छंगे बीस टी